দূরের এবং কাছে রগনিত সংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের এই আয়োজন যে আয়োজনে আমরা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন কোরআন দিয়ে জীবন গড়ে প্রয়াসে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম দেখি কি বলেছেন জিবল না শকহল ইস না হোল ফিকমুশেনমুশেনমুশো কেন্লাহ গ্রাহি আল্লাহ তুলসন নিশ্চয় আমি আল্লাহ আমানতকে রেখে দিয়েছি আসমান আর জমিনের উপরে আর পাহাড়ের উপরে আর আসমান এবং পাহাড় আমানত কে বহন করতে অস্বীকার করল আর আমানত কে বহন করার ব্যাপারে তার অপারগতা দেখালো আর মানুষ এই আমানত কে গ্রহণ করলো নিশ্চয়ই মানুষ নিজের উপরে জুলুম করে থাকে আর খুব তাড়াতাড়ি কিছু ভুলে যায় আরে আমান তিনি কে শাস্তি দিবেন মনাফিকদের মধ্যে আল্লাহ রবাহ আলমিন শাস্তি দিবেন আর আল্লাহ এর মধ্যে দিয়ে মমিন নর তবাকে কবুল করবেন নিশ্চয়ই আল্লাহ সুবাহ গফুর রহিম তিনি মানুষের কে কবুল করেন তিনি আসমানে জমিনে রেখেছেন পাহাড়ে রেখেছেন কিন্তু কে ওই আমানত কে গ্রহণ করতে রাজি হয় নাই এত বড় কি আমানত এত বড় কি ভারী জিনিস যে তারা তিনি আল্লা হলো আমানত আর আব্দুল আব্বাস এই বর্ণনা এসেছে আর কি হলো শিকার করলো ফল আদম তারপরে আদম আ রব আলিন বললেন আমি এই আর পাহাড়ের উপরে রেখেছি কিন্তু সেটাকে গ্রহণ করতে পারবে কলা আদম বললেন এই আমানতের মধ্যে কি আছে আমাকে একটু আপনি বুঝাই বলেন কলা আল্লাহ রব আিন বললেন যদি খারাপ কাজ করো তাহলে শাস্তি পাবে এই কথা আদম আ আসমান জমিন এবং পাহাড় যদিও এটাকে নিতে রাজি হয় নাই আমি নিতে আর এটাই হলো আর এটাই হলো আল্লাহ সুবাহ বলেছেন মানুষ এটাকে গ্রহণ করলো এটা হলো একটা তফসির আর একটা হলো আমানত বলতে এখানে ফারায় কে বোঝানো হয়েছে পাহাড় কে আর কে জমিন কে আল্লাহ যখন বললেন তার না মানলে শাস্তি পাবে তখন তারা এটা রাজি হয় নাই বলল আল্লাহ আমাদের এরপরে আল্লাহ সু কি করলেন আদম আলেন একটা আমানত পুরো একটা আমানত আর যেই দায় দায়িত্ব আল্লাহ সুহান আমাদেরকে দিয়েছেন সবকিছুই তো আমানত আল্লাহর পক্ষ থেকে এই এর মধ্যে সবকিছু এসে যায় আমানত অর্থ যদি কোরআন হয় তাহলে মনে আছে যেখানে আহ মানুষের উপরে কোরআন কে নাজিল না করে নবীর উপরে কোরআন নাজিল না করে যদি এই কোরআন আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করে দিতাম তাহলে তুমি পাহাড় কে ভিতর সন্ত্রস্ত অবস্থায় দেখতে কেমন সদ আর আল্লাহর ভয় পাহাড়টা ভেঙ্গে খান খান হয়ে যেত গোড়া গোড়া হয়ে যেত টুকরা টুকরা হয়ে যেত আল্লাহ সুভা না হতা আল্লাহর ভয়ে আর আল্লাহ সুহান গুলোকে তিনি পেশ করে থাকেন মানুষের জন্য আশা করা যায় যে মানুষরা তারা চিন্তা ভাবনা করবে এবং বুঝবে পক্ষ থেকে আল্লাহ সুহান আমাদেরকে কেমতের ময়দানে আমাদেরকে আসামি বানাবেন রসুল বলবে আমার কওমের ব্যাপারে তোমার কাছে অভিযোগ আছে ঘরে নাই হয়তো আপনি সুন্দর করে গেলাপে বাধাই করে শেল্পে রেখেছেন অতটুকুন আছে আপনার ঘরে কোরআন নাই আপনার জীবনে কোরআন নাই আপনার নাই। এর জীবনে কোরআন এ আপনার ঘরের নাই, আচরণে আপনি যেখানে চলেন সেখানে কোরআনের কোনো বালাই নাই তাহলে তাহলে আমাদের অবস্থাটা কি চোখ বন্ধ করে চিন্তা করবেন মাঝে মধ্যে যে আসলে রিয়াল সিচুয়েশনটা কি আসলে রিয়ালিটি তো হলো এটা আপনি আমি হয়তো কোরআন পড়া শিখেছি তাও ঠিক মতো পড়তে পারি না অর্থ কোনো সময় শেখা হয় নাই আর নামাজ কোনোবার পড়েছি কোনো সময় পড়ি নাই এই তো কোরআন আমার জীবনে আছে কেমন কোরআন এটা আমার ছেলে কি কি কোরআন শিখায়ছি। যদি কোরআন শিখায় থাকি কোরআনের অর্থ শিখায়ছে কোরআনের আমল কি শিখায়ছে আমি আমার স্ত্রীর সঙ্গে যখন আচরণ করি কোরআন অনুযায়ী আচরণ করি ছেলে সঙ্গে যখন আচরণ করি কোরআন অনুযায়ী করি তারা কি কোরআন অনুযায়ী কোরআনের শিক্ষা কি ব্যবসা ক্ষেত্রে মানি না মানি না আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে যাই পড়তে যাই বা পড়াইতে যাই তখন কোরআন পড়াই আজকাল তো কোনো জায়গাতে পড়া হয় না কি মাদ্রাসা শিক্ষা সেখানে ঠিক মতো আমরা পড়াতে পারি না এর থেকে দুর্ভাগ্য আমাদের কি হতে পারে কি করে কোরআন ছাড়া অন্য কোন কিছু দিয়ে মানুষের ভালো বানানো যায় না তাহলে আমানতের খেয়ানত যখন হচ্ছে তখন মানুষ তো অমানুষ হয়ে যাবে পশু হয়ে যাবে এই কোরআন আমানতের আলোচনা আমরা আরো করব। তবে আমাদের মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার আমরা ইনশাল একটু পরে আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে বিরতির পরে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত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 शेष पथ जाके महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सतटदेश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 জাহাঙ্গীর स्वागत ब्रेक। आलोचन এবং দিয়েছি। কলেজ থেকে আমরা কোরআন কে বের করে দিয়েছি ঘর থেকে কোরআন কে বের করে দিয়েছি কোরআন মনে করি যে না যদি মানুষ কোন সময় মরে যায় তাহলে এটা পড়লে হয়তো কিছু হইতে পারে ছোটবেলায় আমরা দেখেছি আমরা সকাল বেলায় আমরা পরিবর্তে এখানে প্রাইমারি স্কুল চালু হয়েছে বিভিন্ন এনজিওর স্কুল চালু হয়েছে যারা হারমোনিয়াম দিয়ে শুরু করে সকাল সারগামের ধনী দিয়ে যাদের সকাল শুরু হয় কল্যাণ তাদের হবে কি করে আরো দুর্দশা আছে যদি চলতে থাকে এর আগে আমাদের ছোটবেলায় গ্রামে হাটলে শোনা যেত মুরব্বীরা মহিলারা পুরুষরা প্রত্যেক ঘরে থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে কোরআন আওয়াত হচ্ছে আপনি সকাল শুরু করেন এটা দিয়ে তো বরকত আপনার কোথেকে আসবে এখন আর আলহামদুলিল্লাহ এই শব্দ শোনা যায় না কোরআনের যে আমানত আমরা আমানত কে নষ্ট করে ফেলেছি তারা ড্রাগিক আপনার ওই ছেলেটা মেয়েটা যদি কোরআন জানতো কোরআনের অর্থ বুঝত আর যদি সে জানতো যে কোরআনে আল্লাহ বলেছেন মা বাবাকে ইজ্জত করতে হয় সম্মান করতে হয় আমাদেরকে আল্লাহ রবিন যা কিছু দিয়েছেন সবই আল্লাহর পক্ষ থেকে আমানত না শরীর আমানত আপনার সময় আমানত সন্তান আমানত ব্যবসা আমানত সম্পদ আমানত আর আমানত কে আপনি খেয়ানত করবেন না আমানত এর খেয়ানত করাটা মুনাফিকির লক্ষণ যার যা পাওনা আছে তাকে ভিত্তিতে তোমরা ফয়সালা করবে সুবাহ আল্লাহ তাহলে আমাদের আমানত আমরা কিন্তু রক্ষা করছি না বিশেষ করে আল্লাহর আনুগত্যের আমানত আল্লাহর ফরোজ মিনিস কোরআনের মানসিনা খেয়ানত করছি এই জন্য আমরা মুনাফিক হয়ে যাচ্ছি আর আল্লাহ রবাহিন বলেছেন হে ইমানদারেরা আল্লাহ এবং আল্লাহর আমাদের যেখানে আমরা দায়িত্ব পালন করি কাজ করি মন্ত্রী হলে আমানতের খেয়ালাত করি প্রধানমন্ত্রী হলে আমানতের খেয়ালাত করি প্রেসিডেন্ট হলে আমানাতের করি। পুলিশ অফিসার হলে আমানতের করি শিক্ষক হলে আমানতের খেয়াল করি যে যে দায়িত্ব আছি সে সেখানে আমানতের খেয়াল করি খায়েন হয়ে গেছে আমরা আমাদের এই আমরা মুসলিম হিসেবে জাতি হিসেবে এই খেয়ানতের স্বভাব থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি যদি আমানত দ্বারি আমরা রক্ষা করতে না পারি তাহলে একদিন হারায় যায় ছেলে যদি একদিন আল্লাহ কে বিশ্বাস না করে ছেলে যদি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে আর ও মুসলিম এক মেয়েকে বিয়ে করে চলে যায় আপনাকে লাথি মারতে চাই আপনারে কিলাইতে চায় আপনার কাছে আসে না, আপনারে দেখে না। দুঃখ করবেন না নষ্ট করছেন আপনি নিজে লাখ লাখ টাকা খরচ করে আপনি লন্ডনে পাঠাইছিলেন আমেরিকায় পাঠিয়েছিলেন আপনি কয়েকশো টাকা খরচ করে কি কোরআন শিখাইছিলেন লন্ডনে দিচ্ছেন সেখানে মেয়ে আছে আর মদ আছে ওগুলো নিয়ে ব্যস্ত ওখানে তো কোরআন নাই কোরআন আপনি তার সঙ্গে দিয়ে দিছিলেন। দেন নাই না দেওয়ার কারণে ছেলেও শেষ মেয়েও শেষ আর আপনি যা করবেন তাই তো আপনি পাবেন আপনার ছেলেমেয়েরা যেন রক্ষা করে আপনার ফ্যামিলির মধ্যে যেন এই কোরআনের আমানত মেনে চলার মানসিকতা থাকে কেয়ামত পর্যন্ত অন্য কোন ফ্যামিলিতে না থাকুক আপনি আপনার ফ্যামিলির জন্য রেসপন্সিবল আপনি মরে যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে ওসিয়াত যাবেন কোরআনের আমানত রক্ষা করার আর আপনার ছেলে মেয়েরা যাওয়ার সময় তার ছেলে বলে যাবে তার ছেলে তারা বলে যাবে এরপরের তারা বলে আপনি চালু করে গিয়েছিলেন কেয়ামত পর্যন্ত আছে সবার সব আপনার আমল নামায় গিয়ে জমা সুবাহ আল্লাহ কবর শান্তি পাবেন জন্য এখানে আমানত বলতে আল্লাহর কোরআনও হতে পারে আমানত বলতে আল্লাহর আনুগত্য হতে পারে আমানত বলতে আল্লাহর হতে পারে। আমানত বলতে একজন আল্লাহ ট্রাস্ট আমাদেরকে তা হতে পারে। আমরা বিভিন্ন জায়গাতে যে দায়িত্ব পালন করি মাস এটাও আমানতের অর্থের মধ্যে আসে আমানতটা ব্যাপক অর্থবোধক শব্দ আর সেজন্যই মুসলিম শরীফের হাদিসের মধ্যে যারা আমানতের খেয়ানত করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটা বা চারটা তার মধ্যে একটা হল যখন কথা বলে মিথ্যা যখন কোন আমানত তার কাছে রাখা হয় আমানত এর করে আর চার নম্বরে যখন সে ঝগড়াঝাটি করে তখন বকাবকি করে ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ভাষা খারাপ মুখ খারাপ তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যারা আমানতের ভাই করেন আপনার ব্যবসার আমানত আপনি রক্ষা করেন নাই আমরা পার্টনারশিপে ব্যবসা করি আমরা আমানত রক্ষা করি না আপনি আপনার ওয়াইফের আমানত রক্ষা করেন নাই ওয়াইফ হিসেবে স্বামীর আমানত রক্ষা করেন নাই ছেলেমের আমানত রক্ষা করেন নাই কিছুই যদি না করে থাকি তাহলে আমি কি সাকসেস এরপরে ভুল করমে যদি কিছু হয়ে যায় সেটা হয়তো আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আল্লাহ বলছেন আলহামদুল্লাহ কিছু মানুষ আছে যারা গ্রহণ করেছে ইনসান বলতে সবাই এটা গ্রহণ না করলো কিছু মানুষ তো অবশ্যই গ্রহণ করেছে কিন্তু আর নিশ্চয়ই মানুষ যারা নিশ্চয় তারা জুলুম করে বসে করতে হবে বোঝে তারপরে করে না ভুল হয়ে যায় আর যাহুল ভুলে যায় তারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভুলে যায় এটা আমরা ভুলে যাই এটা আমাদের মানবিক দুর্বলতা সম্মানিত ভাইরা দর্শক বোনেরা যারা আমাদেরকে এই মুহূর্তে পর্দার সামনে দেখছেন এই আলোচনা দিয়ে আমাদের সর্বশেষ আলোচনা হলো দিয়েছিলেন তারা আমানত মানুষরা নিয়েছি এই আমানত হলো আল্লাহর হুকুম আমানত এই আমানত হলো আল্লাহর ফরোজ ওয়াজিব মানের আমানত এই আমানত হলো কোরআন কে মেনটেন করার আমানত আমাদের সারা জীবন এই আমানত কেইনটেই পরিবারে পরিবারে যেন আমরা রক্ষা করি আপনি ভাই হিসেবে যেন রক্ষা করেন আপনি বোন হিসেবে যেন রক্ষা করেন সামগ্রিক ভাবে আল্লাহর এই আমানত যেন আমরা রক্ষা করতে পারি আমানতদার হিসেবে যেন আমাদের হাসন হয় যারা খেয়ানত করে তাদের কাতারে যেন আল্লাহ আমাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমাত শুন सुरक्षित पवित्र जकत दान अर्थ पाठाते पाउंड कोड बस टाक पाठिएमेल कर समाधान